আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুজাফর তহাবির নামে পরিচিত এই গ্রন্থটি বিভিন্ন অংশবদ্ধ করেছেন ইমাম তাহাব আল্লাহ তিনি সেটাকে ধারাবাহিকভাবে উল্লেখ করেননি যখন যেটা তার মনে আসে সেভাবে লিখেছেন কিন্তু আকিদার মৌলিক জিনিসগুলো সেখানে চলে এসেছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম প্রথমে আমরা আলোচনা করেছি তিনি এমন বিষয়গুলো আলোচনা করেছিলাম প্রথমে আমরা যেগুলো তিনি ইমান বিল্লার সাথে তিনি সম্পৃক্ত সেগুলি আমরা প্রথমে আলোচনা করেছি অর্থাৎ আল্লাহর ইমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো প্রথমে আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি মালাইকা দের সাথে ফেরেস্তাদের উপর ইমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এখন আমরা আলোচনা করছিলাম আল্লাহালা যে সমস্ত বাণী বা কিতাব নাজিল করেছেন সেগুলো সম্পর্কিত বিষয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ কথা বলেন আল্লাহ যে কথাগুলি তিনি বলেন সেগুলি কিতাব আকারে আদমের কাছে এসেছে মাঝে মাধ্যমে এই যে মাধ্যমে যে কিতাব তিনি যে কথাগুলি বলেছেন এই কথা যে আল্লাহ তালা বলেন অনেকে এতে বিভ্রান্ত হয়েছে সঠিক পথে থাকতে পারেনি বিশেষ করে জাহামিয়া আশায়া মাতুরিদিয়া এবং মত হতে শুরু করে বর্তমান সময়েও একটা বিরাট গোষ্ঠী বিশেষ করে যারা বিভিন্ন বিভিন্ন বিভিন্ন বিদ্যাপীঠে এখনো পড়ালেখা করছে অনেকেই আল্লা তালা কালাম নিয়ে বিভ্রান্তে আল্লাহতালার কথা নিয়ে বিভ্রান্তিময় অবস্থানে রয়েছেন সেই আমরা গত পর্বে কোরআনে কারিমের আয়াত দিয়ে করিমের আয়াত উল্লেখ করে আমরা প্রমাণ করতে সচেষ্ট হয়েছি আল্লাহ তারা কথা বলেন এবং তার কথা শোনা যায় তার কথা শব্দ রয়েছে সেগুলো আলোচনা করেছি সাথে সাথে গতভবনে আমরা একটি হাদিস উল্লেখ করেছিলাম যে হাদিসটিতে দেখা গেছে যে সাথে আদম আলাহিস্লামের কথোপকথন হয়েছিল একটা বিষয় নিয়ে আদম আল্লাহামকে পেয়ে মুসাআ করে বসলেন সময় এই তাকদীর দিয়ে তাকদীর দিয়ে দলিল দিয়া যায় কিন্তু আমাকে বিপদের উপর কেন তুমি আমাকে আক্রমণ করছ সেই বিপদটা কি হচ্ছে এটা যে তুমি তো হ্যাঁ মূসা তুমি হচ্ছ আল্লাহর এমন এক প্রিয় বন্ধা যার সাথে আল্লাহ কথা বলেছেন কথা বলার জন্য আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এখতিয়ার করেছেন এবং মানুষের মধ্যে তোমাকে স্পেশালি কথা বলে তোমার নাম হয়ে গেছে কালিম উল্লাহ আল্লাহ তালার কালিম যার সাথে আল্লাহতালা সুস্পষ্ট ভাবে কথা বলেছেন তা আল্লাহ তালার এই কথা বলা যে কিতাবে যে কিতাব নিয়ে তুমি তোমার কথা হয়েছে সেই কিতাব তাওরাতের মধ্যে আল্লাহতালা যে এই জিনিসগুলো এই ঘটনা ঘটবে তাহলে এটা বিপদ আমি একটা বিপদে পড়ে চলে আসছি তুমি আমাকে কেন এই জন্য তিরস্কার করতে এখানে আমাদের যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে আল্লাহ তালা তিনি মুসা আলাহিসাল্লামকে কথা বলার জন্য চায়ন করেছেন পছন্দ করেছেন এটা আদম আল্লাহাম মুখ থেকে সেটা বের হয়েছে তারা বুঝা গেল যে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ দ্বিতীয় একটি হাদিস আমরা আলোচনা করতে চাই আজকে সেটা হচ্ছে জাবির আব্দুল্লাহ বর্ণিত হাদিস তিনি বলেছেন কান নবী সালাম রি আজাল আবুদাউদ্ মক্কাবাসীদের কাছে পাঠালেন তখন মক্কাবাসীরা তার বাণী নিতেও তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করছিল এবং তারা বিভিন্নভাবে তাকে কষ্ট দিচ্ছিল রসুল্লাহ সাল্লাম তখন বিভিন্ন অবস্থানে বিশেষ করে হজের সময়ে আরফাতে এবং হজের সময় তিনি মিনাতে হজের তিনি মুজালিফাতে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে মক্কার যারা হজে আসছিল তাদেরকে ডেকে বলছিলেন হালমিন তার কাউমের কাছে নিয়ে যাবে আমাকে বহন করে নিয়ে যাবে কারণ কোরাইশ আমাকে আল্লাহর কালাম মহান আল্লাহর কালাম মহান আল্লাহ তালার কালাম প্রসার করতে বাধা দিচ্ছে এখানে দেখা যাচ্ছে যারা সোসালাম নিজে আল্লাহ তালার এই বাণী তারিমের একটা যেমন আল্লাহ তাল নাজিল করেছেন ফসদার বিমা তুমার ও আয়দান জাহির আল্লাহ তালা নাজিল করেছেন ইয়াহিউল মুদাসের কুম্ফা আন্দে কফা কাববে এগুলো আল্লাহ তালা নাজিল করেছেন মহম্মদ সাল্লামের উপর আল্লাহ তালা এই যে বাণী নাজিল করেছেন এগুলো কোরআন প্রচার করতে নিষেধ করছে তখন তিনি মানুষের কাছে বলছেন যে এমন কেউ কে আছে আমাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তার কওয়ামে সেটা প্রচার করতে সুযোগ দিবে তাহলে তিনি এই হাদিসের বাণী সুস্পষ্টভাবে প্রমাণ করছে আল্লাহ তালা কথা বলেন আল্লাহ তালার কথা শোনা যায় আল্লাহ তালার কথা শ্রুত হয় আল্লাহ তালার কথা এবং তিনি শব্দ এবং শব্দ এবং অক্ষর দিয়ে কথা বলেছেন তার কথা শব্দ আছে কথা শব্দ এবং অক্ষর দিয়ে আল্লাহতালার কথা বলেছেন এটা আমাদের কাছে এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে আরেকটি হাদিস আমরা দেখতে পাই নসুল্লাহ সাল্লাহাম বলেছেন ফদলুল কালাম ই আল্লাহ কালাম আল্লাহ তালার বাণীর ফজিলত অন্যান্য সমস্ত বাণীর উপরে আল্লাহীর আল্লাহ তাল কালামের ফজিলত অন্যান্য সমস্ত কালামের উপরে যেমনি ভাবে আল্লাহ তালা সৃষ্টিকুলোর উপরে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব আল্লাহ আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব তেমনি ভাবে সৃষ্টিকুলের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব যেমন সুপ্রমাণিত তেমনিভাবে আল্লাহ তালার বাণী দুনিয়ার সমস্ত মাকলুকাতে সৃষ্টি জগতের বাণীর উপর আল্লাহিত আল্লাহ আছে আল্লাহ সেটা আমাদের এ হাদিস সুসাব্যস্ত হলো। হাদিসটি একটি হাসান হাদিস হাদিসটি ইমাম দারামি ওসমার ইবিন্নে সাঈ তার রাহামিয়া কিতাবে বর্ণনা করেছেন হাদিসটি বিশুদ্ধ হাদিস এমন কি হাদিসটি ইমাম তিরমিজিও ভিন্ন শব্দে বর্ণনা করেছেন ভিন্ন শব্দ বর্ণনা করেছেন এই হাদিসটি থেকে আমরা প্রমাণ পাই যে আল্লাহ তালার বাণী অন্যান্য সমস্ত মানুষের চেয়ে আলাদা অন্য মানুষের বাণীর চেয়ে আলাদা এবং আল্লাহ তাল অন্য মানুষের উপরে যেভাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব রয়েছে আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব অন্যান্য সমস্ত মানুষের বাণীর উপরে রয়েছে সুতরাং আল্লাহ তালার বাণী স্বীকার করতে হবে এবং তিনি যে কথা বলেন সেটা আমাদেরকে স্বীকার করতে হবে চতুর্থ একটি হাদিস আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে রদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন আতা নবী সাল আলিয়াল্লাম একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন ইয়া নবী আল্লাহ হে আল্লাহর قال نعم مكلما হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না হ্যাঁ মুকাল্লাম কথা বলা নবী অর্থাৎ সাথে قال كم بينه هو بين نوح ও সাহাবী জি জিজ্ঞাসা করলেন যে نو এবং আদমের قال عشرت قرون জন্ম দশ প্রজন্ম হাদিস টি ইবনে হেব্বান বর্ণনা করেছেন সহিদে তাহলে বোঝা গেল যে আদম আলাহ সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন এবং এটা আমাদের কাছে সুস্পষ্ট কুলনা ইয়া আদম কুলনা ইয়া আদম কোরআন বহু জায়গায় আমরা পাবেন যে আবার আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কাপড় কি হলো এইভাবে আল্লাহ তালা করিম স্পষ্ট উল্লেখ করেছেন তো কোরআন হাদিস উল্লেখ আছে যে আল্লাহ কথা বলেছেন তার প্রমাণিত হয় যে কথা বলেন কথা বলার একটি গুণ এবং সেটা শব্দ এবং অর্থ সহ অর্থপূর্ণ কথা আল্লাহতালা বলেছেন সেখানে বর্ণ ছিল কোনো সন্দেহ নেই কোন ভাষায় বলেছেন সেটা হয়তো আলাদা হতে পারে সালামের সাথে যে ভাষা বুঝতেন আলা আদমআতায় কথা বলেছেন যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সাথে কথা বলেছেন আরবিতে যেমন মুসা আল্লাহ সালাম সাথে কথা বলেছেন ইবরানিতে এবং ইসা আলাইহ সালাতামের সাথে কথা বলেছেন সুরিয়ানিতে অন্য একটি হাদিস আমরা দেখতে পাই পাঁচ নম্বর যে হাদিসটা আমরা উল্লেখ করবো তা দেখা যায় رسول الله صلى الله عليه وسلم نة نمو الرحمة الله وجعله رسول الله صلى الله عليه وسلم الله قاتب كتباً قبل ان يخلق السماوات الأرض بألفي عام فأنزلا منه آيتين خاطبا بهما سورة البقرة فلا تقرأني في دار ثلاثة اليال فيقرب فيقربها شايتان الله تعالى اكتب كتاب لكسين قبل ان يخلق السماوات الأرض بألفي عام الله تعالى عصمان زمان سيشته দু বছর আগে তার কাছে একটি কিতাব লিখেছেন কিতাব লিখেছেন কি ছিলেন খাতামা বিহিমা সুরাত যেগুলি সুরা বাকারা তিনি কমপ্লিট করেছেন যেই ঘরে এই দুইটি আয়াত পড়া হবে সেখানে শয়তান প্রবেশ করতে পারবে না সেটা হচ্ছে কোখান থেকে আমার রাসুল ইমা উনজির ওয়াল ওয়ালিন থেকে শুরু করে सोन कमर पर आयतः आल्ला प्रमाण हेटा आल्लाजे लिखे आयात गु आल्ला लिखित बाणी हल्के अर्थ हेटा शब्द आब्द ना हमसे लेखार ले किस नहीं शब्द आच्चारण आर्ण आ शब्द आता के स्वीकार करते हादी एटी हदीस তিনি বলেন আমরা হাদিসটির ব্যাখ্যা করব অর্থ বলে কারণ লম্বা হাদিসটি উচ্চারণ করলে অনেক সময় আমাদের ব্যয় হবে সেই জন্য হাদিসটি হচ্ছে মোরাজুবিনবাহী তিনি বলেন একদিন রসুল্লাহাম সকালবেলা আমাদেরকে সোলাত সোবের সলাতজর সলাত পড়তে দেরি করে বের হলেন দেরি অনেক অনেক দেরি করলেন কি আমরা মনে হচ্ছিল যেন সূর্যের পাশে দেখা যাবে এত দেরি করে তিনি বের হলেন দ্রুত তিনি বের হয়ে সলাতে দাঁড়িয়ে গেলেন সরাতের জিনিস একমত দেয়া হলো। তিনি সালাত আদায় করলেন অত্যন্ত দ্রুত তারপর সালাম ফিরার পর বললেন যে যেখানে আস এখানে অবস্থান কর তোমাদের দিকে ফিরে বললেন বর্ণনা করব ইন্নি কুমতু মিনাল্লাইলি আমি রাতে সালাদ তাহাজ পড়ছিলাম আল্লাহ মঞ্জুর করে সাল আদায় করেছি আমি নামাজের ভিতরে আমার সরাতের ভিতরে আমার ঘুমের উদ্রেক মানে আমার তন্দ্রা আসলো এবং কঠিন লাগলো আমার কাছে তখন আমি দেখতে পেলাম আমার রবকে ফেজা রব্বি আজ জল্লাফি আসেনে চৌরা আমি আমার রবকে সবচেয়ে সুন্দর অভাবে দেখতে পেলাম দেখামের স্বপ্ন সেটা বাস্তব এবং হক এটাই জন্য আল্লাহ তালা তিনি স্বপ্নে দেখেছেন প্রমাণিত হয়েছে এহাদিস দ্বারা ফকালিয়া মহম্মদ আতাদি ফি মেহতাস মাল্লাহ তখন তিনি বললেন আল্লাহ বললেন আমাকে হে আপনি কি জানেন মালাউল আলা অর্থাৎ ফেরেস তারা কি নিয়ে ঝগড়া করছে পুতুলা আদরি আরব আমি বললাম যে আমি জানি না হেরব কহাম্মদ ফি মেতমুল মালাউল আয়লা হে মোহাম্মদ আবার জিজ্ঞাসা করলেন হে মহাম্মদ আপনি কি জানেন আকাশে আকাশের উপরের যে সমস্ত উপরস্থ যে সমস্ত সমস্তস্থানীয় লোক নেতৃস্থানীয় সত্তাগুলো রয়েছে অর্থাৎ ফেরেজ তারা কি নিয়ে ঝগড়া করছে পুতুলা আদরি আরব আমি জানি না আমি বললাম হেরব আমি জানি না দুই কাঁদের মাঝখানে বুঝলাম এবার আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করল মহাম্মদ কি নিয়ে মালাউল আলা ঝগড়া করছে আমাকে জানান কুলতু ফিল কাফারাত আমি বললাম কাছে কল অমাল কি। কুলতু নকুল আকদামিল জুমাত জুমার দিকে যে পদগুলি চলে পাগুলো চলে সেই পা মাধ্যমে যে সমস্ত গুনা মাফ হয় সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে ওয়া ইসবাগুলি হাত কষ্টকর সময়ে ভালো করে করা পানি সব জায়গায় পৌঁছে দেয়া সঠিকভাবে এই কষ্টকর জিনিসের গুনা মাফ হয় সেগুলি কাফা সেই কাফার নিয়ে আলোচনা হচ্ছে আল্লাহ বললেন কি তাদের কি উপকার লাভ কি কি হবে বিষয়ে কি কি করলে কি হবে কুলতু রসদুল্লাহালাম বলেন এত আমত যে খাবার খাওয়ানো উচ্চম দরজা পৌঁছার উত্তম মান মর্যাদা পৌঁছার জন্য উত্তম উত্তম মর্যাদায় পৌঁছার জন্য একটি মাধ্যম হচ্ছে খাবার খাওয়ানো ওয়ালিয়নুল কালাম কথা সুন্দরভাবে বলা নরম ভাই বলা আমি চাই আপনার কাছে কল্লান কর কাজ করার করতে সমর্থ হওয়া ও তারকাল মু খারাপ জিনিস ছেড়ে দেয়াতে ছেড়ে দেওয়ার তৌফিক কামনা করছি ও হুবুল মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক কামনা করছি ও আন্তরালী আমাকে ক্ষমা করে দিন এটা কামনা করছে ও তার কাউমের মধ্যে যদি ছড়াই দিতে চান আমাকে ফেতনা ব্যতীতই আমাকে নেবেন মৃত্যু দিয়ে দেবেন কাছে আপনার মহবত চাই ওয়াহব্বা মাইহব্বা এবং মহাব্বত চাই যারা আপনাকে ভালোবাসে তাদের মহব্বত চাই ওয়াহব্বা রেবুনা আহব্বিকা এবং এমন আমল চাই যে আমল আপনার মহব্বতের দিকে আমাকে নিয়ে যাবে টেনে নিয়ে যাবে আল্লা সমস্ত কথোপকথন হয়েছে এবং তোমরা অন্যদেরকে সেটা শিখিয়ে দাও হাদিসটি ইমাম আহমেদ বর্ণনা করেছেন ইমাম তিনজি বর্ণনা করেছেন ইবনু খুজাইমা বর্ণনা করেছেন তার কিতাব উত্তরিদে বিশুদ্ধ সনদে বর্ণিত গেল যে হাদিস্টি বিশুদ্ধ এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের নবীর সাথে কথা বলেছেন নবী সেটা শুনেছেন কথোপকথন হয়েছে পরিপূর্ণভাবে আর যখনই যেটি কথোপকথন হয় তার অর্থ হচ্ছে আল্লাহ তালা কথা বলেন এবং আল্লাহ তালার কথা বলার এই গুণটি আমাদেরকে স্বীকার করতেই হবে এবং এই কথা শব্দ ছিল এবং সেটা উচ্চারণ ছিল এবং সেটা বর্ণনা ছিল না হলে মোহাম্মদ সোল্লা সাল্লা কিভাবে কথা শুনলেন আর কিভাবে তার উত্তর দিলেন এগুলি সবই প্রমাণ করে এছাড়া আরো অনেক হাদিস আছে যেগুলি প্রমাণ করে আল্লাহ তালা কথা বলেন আল্লাহ তালার কথা বলার এই গুণটি আমরা সবসময় স্বীকৃতি দেব আমরা এখন এমন কিছু আধার বর্ণনা করব যে আধার অর্থ হচ্ছে যেগুলি কোরআন এবং হাদিসের বাইরেও আমাদের পূর্ববর্তী সালবে সালহিন বলেছেন বিশেষ করে সাহবায় কাম তাবেন আইমুস্তাহদিন আমরা উচ্চারণ যাদেরকে আমরা স্মরণ করি সবসময় ভালোভাবে তারা উচ্চারণ করেছেন যা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালার কথা বলার এই গুণটি আল্লাহ তালা যেন সুসাব্যস্ত এবং এটাকে আমাদেরকে সাব্যস্ত করতেই হবে তবে এর আগে আমাদেরকে জানা দরকার যে আমাদের কোরআন এবং হাদিস আমাদের জন্য যথেষ্ট কোরআন এবং হাদিস যথেষ্ট তারপরও সলভে সালহীন যেহেতু কোরআন হাদিসের আমল করেছেন তাদের বাণী সে অনুযায়ী এসেছে সেজন্য আমরা সলভেস আলহিনের এই কিছু বাণী আমরা উল্লেখ করবো যা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাল্লাহার জন্য কথা বলার গুণটি সুসাব্যস্ত এবং তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন আর কথা বলার গুণটি তার প্রাচীন গুণ আবার তিনি যখন ইচ্ছা তখন তিনি সে কথা তিনি বলে থাকেন ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি